الله اكبر الله اكبر <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين أما بعد فأعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سورة العلاق تكيب فاستياد اپنا درشامنه যে পাঁচটি আয়াত আল্লাহ রসুন হয়েছিল আর এই প্রথম পাঁচটি আয়াতেন তুমি তোমার রবের নামে পড় যিনি সৃষ্টি করেছেন যিনি শিখিয়েছেন কলমের মাধ্যমে সর্বপ্রথম হয়েছে উল্লেখ করেছেন ইমামি রহমতুল্লাহ আলহি তারা তিনি এবার করছেন বলছেন বলছেন না সর্বপ্রথম আল্লাহ রসুন সাল আলীহি ও মাধ্যমে আল্লাহ রসুন সাল আলী ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসল ভালো স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে ঘুমের অবস্থায় তিনি স্বপ্ন দেখতেন আর যেহেতু আল্লাহ রসুন সালাম রসুল হবেন নবী হবেন তাই তিনি তার স্বপ্ন আগে থেকেই ভালো দু স্বপ্ন দেখার কথা নয় স্বপ্ন তখন যখন কোন স্বপ্ন দেখতেন তখন যেভাবে অভাত হয় অন্ধকার চিরে দেখতেন তা বাস্তবে দেখতে পেতেন তারপরে কি হলো তারপরে তার কাছে নির্জন বাস একাকি বাসকে পছন্দ নিয়ে করে তোলা হলো এটা আল্লাহ রসুনের কাছে ভালো লাগলো যে তিনি এখান থেকে অন্যত্র চলে যাবেন যেখানে গিয়ে আল্লাহর ইবাদত করেন কারণ কাব্য মুশরফার অবস্থা তখন খারাপ ছিল মক্কার মুশরিকরা কাবা শরীফের দেয়ালে তিনশো ষাটটি দেবতা ঝুলিয়ে রেখেছিল আর তাদের কাছ থেকে এসে কাপড় নিতণ হাদিয়া দিয়ে তারপরে তাদের কাছ থেকে পোশাক দিত তোয়াফ করার জন্য ওরা যদি কাপড় দিত তাহলে কাপড় পরে তোয়াফ করত কাপড় নেওয়ার মতো সুযোগ নাই অথবা সামর্থ্য নাই তো এই অবস্থায় উলুঙ্গ অবস্থায় তারা তোয়াফ করতো নাহুল্লাহ কি অবস্থায় ছিল মহিলারা পর্যন্ত ইন উলুঙ্গ তো মোহাম্মদ এই পরিবেশ থেকে দূরে চলে যেতেন একা হিরা ওই হীরা পাহাড়ের শিখ গুহায় গিয়ে একা একা চলে যেতেন একা একা থাকতেন আর ওখানে কয়েকটি রাত বেশ কয়েকটি রাত ওখানে গিয়ে আল্লাহর এবাদ সম্পাদন করতেন এমনি ভাবে এই যে কয়েকদিন ওখানে থাকতেন তার পরিবারের কাছ থেকে তিনি খাবার টাবার সব নিয়ে যেতেন খাবার শেষ তারপরে আবার আবার খাবার আর ওখানে অবস্থান করতেন আল্লাহ রসুন এমনি মুহূর্তে হাত হক তার কাছে হক আসল তিনি গাড়ে ফেরায় ছিলেন আসলেন হক বলতে কি সামনে আসলেন বললেন মা নই আমি পড়তে জানি না কার মানি এটা নয় যে পড়বো না তিনি বলছেন যে পড়তে জানি না আমি পড়তে পারবো না তোমরা ইমানো আল্লাহর উপর আর তার রসুল রসুল নবী যিনি পড়তে জানেন না উমি সালি নিকা তুমি এর পূর্বে কোন কিতাবও পড়তে না। আর তোমার ডান হাত দিয়ে কিছু লিখতেও জানতেনা সোলা এবারে আসলেন তুমি পড় তিনি রসুল সোল্লা আলিমুল গাইব কিরকম হলেন বলেন তো আপনারা ওই যে বলেন লোকজন আল্লাহ রসুল গাইব আলিম সব গাইব জানে বলে না কিরকম গাইব জানেন তুমি পড়ো জিবরিল বললেন পড়ো তো না ভাই কি পড়বো তাই তো মা আচ্ছা তখন জিব্রিল আলী হিসান তাকে ধরলেন আর তার সাথে বুক মিলিয়ে কাঁধ মিলিয়ে চাপ দিলেন ভালো করে বলছেন এমন ভাবে চাপ দিলেন যেমন আমার বেরিয়ে যাবে কারণ তারপর ছাড়লেন তারপর বললেন এ কানা পড় তিনি বলে আমি পড়তে জানি না আবার ধরে ওরকম তাকে তাপ দিলেন তারপর আবার ছাড়লেন তারপর বলছেন তুমি পড় ওই সময় আল্লাহ রসুন আমি কি পড়বো না আল্লাহ রসুন এবার তৃতীয়বার আবার ওই রকম ধরলেন তারপর ছাড়লেন ছেড়ে বললেন তুমি পড়ো কি এই পাঁচটি আজ خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقِ اِقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمِ أَلَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمِ بس سبحان اللہ هادہ وحی قَتْتِكَ اس چیدہ اللہ رب العالمین ارپکتے کینی اس چین جبریل علیہ السلام ارئی دے ہوچ اللر کلام তুমি তোমার রবের নামে পড়ো যদি সৃষ্টি করেছেন তাহলে আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ মুহাম্মদ ইসলাম হিসামের সৃষ্টি কর্তাকে আল্লাহ দিবরের সৃষ্টি কর্তাকে আল্লাহ তাহলে কি সমান হয় আল্লাহর সৃষ্টি হাদিস বলে দি তফসির পরে আসছে কিন্তু সংক্ষিপেন হালকা তরজে আল্লাহ রসুন ইসলাম ই আয়াত নিয়ে তিনি ফিরলেন ওই সময় তার হাট ওই রকম কাঁপছিল তোর করে কাঁপছে بيتشاند رستي صلى الله عليه وسلم منشط جديو محمد صلى الله عليه وسلم منشط جبريا سلم چاب دیا چل بغايا چل دخل فدخل على خدیجة بنت خويلد رضي الله عنها فقال زملوني زملوني تيني گلن خدیجة بنت خويلد الله رسول صلى الله عليه আনহার কাছে গিয়ে বললেন আমাকে চাদর চাঁদের ঠান্ডা লেগেছে তাকে এরকম চাদর পেন তখন আল্লাহ রসুন সাল্ল ইসলামের মধ্যে অন্তরে যে ভয় ছিল সে ভয় আস্তে আস্তে করে চলে ব্যাপার কি যে হয়েছে হঠাৎ করে একটা লুক আসলো আর এরকম করল এইটা তিনি জানেন না কিন্তু নিজে আলি ইসালাম আবার যে আল্লাহ রসুন আল্লাহর পক্ষ থেকে যেন ওই নিয়ে নবী তিনি হচ্ছেন তাও স্পষ্ট না যদি স্পষ্ট হতো তাহলে তাকে তো বলতেন না তাই কি বলতেন সামনে বলছেন আলা আমার ভয় হচ্ছে আমার নিজের ব্যাপারে হয়তো আমি মারা যাব। হয়তো আমি এরকম হয়ে যাব। এটাই তিনি বলছেন আমার ভয় হচ্ছে আমার নিজের জানের ব্যাপারে ভয় হচ্ছে কখনো না আল্লাহর কুসুম খেয়ে বলছি আল্লাহ আপনাকে কখনো লাঞ্চিত করতে পারেন না কেন সামনে দেবাহ অসহায় ব্যক্তিত্বের ভার আপনি বহন করেন চলার পথ নাই যার কিছু নাই তার জিম্ম আপনি নেন না চন্দ্র করতে না ওরা আর আরেকটা বলছেন করতে না তাকে কামাই করে দেন সুবাহ কি সুন্দরব আর কি করেন অতিথি আসলে তাদের আতিত্ব করেন মেহমানদারি করেন মেহমানের আপনার মধ্যে এত ভালো ভালো গুণ আর কি করেন বিপদ যদি বিপদ সময় সহযোগিতা করেন সতের পথে থেকে আপনি সৎ থেকে তাদের সহযোগিতা করেন বিপদ আক্রান্ত ব্যক্তির এরা হচ্ছে মাহমুদ হাসানের গুণ এই অবস্থায় আল্লাহ আপনাকে লাঞ্জিত করতে পারেন না ঠিক না আত্মীয়তার সম্পর্ক আমরা জড়িয়ে রাখবো বলেন ইনশা আল্লাহ অসহায় যে চলতে ফিরতে পারে না এরকম সামর্থ্য অসমর্থ লোক অক্ষম তাদের বেবার যদি তৌফিক হয় আল্লাহ যথাসাধ্য চেষ্টা করবেন যে কামাই করার চেষ্টা করে কিন্তু যদি আমাকে আল্লাহ তৌফিক দিত তাহলে আমি এই গরিবকে দিতাম তাহলে আল্লাহ রসুন ইসলামের অন্য হাদিস দ্বারা বোঝা যায় রবীন্দন আপনি যে নিয়ত রেখেছেন খালিশ এজন্য যে ব্যক্তি কামাই করে ওই ব্যক্তিকে দেয় আল্লাহ আলম বিরল যার ফলেই আমরা মুসলমানরা একজন একজনকে দেখতে পাচ্ছি না হিংসা বৃদ্ধি ভরা একটা মানুষ সামনে চলে গেছে আমাকে পিছনে নিয়ে আসার চেষ্টা করছে তার গুণ রকম দেখান। একদম আগেই এর এরকম গুণ ছিল গুণ ছিল সালাত আর আপনারা জানেন আল্লাহ রসুন এমন ব্যক্তিত্ব ছিলেন নবী হওয়ার পূর্বেই মক্কাল মুশ্রিকা আল্লাহ রসুল সাল্লাহামকে আল আমিন উপাদ দিয়েছিল আল আমিন মানে কি বিশ্বাসী আমা যে কখনো তিনি হচ্ছেন আল আমিন সালাত আচ্ছা মানুষেরা বিপদে পড়লে তাকে আল্লাহ রসুল সাহায্য সহযোগিতা করতেন কিন্তু এখানে উল্লেখ হয়েছে হক কারণ অনেক সময় হয়তো যারা আছে বিস্তারের জন্য যারা আছে আর এরকম বিপদে আক্রান্ত হয়ে গেছে ওকে আপনি সাহায্য করবেন সহযোগিতা করবেন আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করবেন এরপরে ফান্তা خدیجه رضی اللہ <سؤال> عنہا اوکے لیے گئے ارتھاتا اللہ <سؤال> رسول صلی اللہ علیہ وسلم کے لیے گئےن کار کچے بولچن حتا به ورقه ابن عبد العزہ ورقه ابن نوفل ابن اسد ابن عبد العزہ کچے گیلن انی ہچن ابن তিনি বলে বলাও ভালো নাসানি নাসানি হয়ে গেলেন وكان يكتب الكتاب العبراني تني إبراني بساة لكتن تني فيكتب من الإنجيل من العبراني إبراني بساة إنجيل لكتن عربية جنتن إبراني بساة جنتن مجمع سأل الله يكتب الله جاء توفيق ديتش سأل متبكتني لكتن إبراني بساة وكان شيخا كبيرا ويشكولوك ওখানে নিয়ে গেলেন আর আপনারা জানেন হাদি জাহা রিয়া বয়স যখন চল্লিশ ছিল ওই সময় আল্লাহ রসুন সোহা তাকে বিয়ে করেছেন আর ওই সময় নবী করিম বয়স ছিল ২৫ বছর তাই না পঁচিশ বছরের ছেলে চল্লিশ বছরের মহিলাকে বিয়ে করেছে অনেক কিছু বলা যায় পরিপ্রেক্ষিতে কিন্তু এখন বলব না তোমার ভাতিজার কাছ থেকে শুনো তখন তাকে বললেন ইবনা আমার তুমি কি দেখতে পাও তখন আল্লাহ রসুন সাল ইসলাম তাকে বললেন যা তিনি দেখেছেন যা তিনি দেখেছেন মানে ওই একজন লোক এসেছেন এসে বললেন এরকম তুমি পড় তারপর আমি বললাম আমি পড়তে না ওই আগের কত আর কি তিনবার তারপরে তাকে ধরে চাপ দিলেন আর কিরকম চাপ বুঝতে পারছেন যান বেরিয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল এরকম চাপ দিয়েছিলাম তারপরে বললেন তুমি পড় আর বললেন তুমি এইগুলি লাগি ইনসান আমিন আলাক ইকরা বিরাব্বিকা লাকরিম আল্লাজি আল্লামা বিলকলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পড়ো তারপরে চলে গেছে পেইতো ওয়া রাকা বিন নফলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃত্তান্ত বললেন তখন তিনি বললেন ওয়া রাকা হাদান নামুস আল্লাজি নজল আল্লাহ আলা موسی এই তো ওই নামুস বা ওই রূহ বললেন হাইয়ান সময় যদি আমি যুবক হতাম। ওই সময় যদি আমি হতামা থাকি কারণ এখানে বুড়ো হয়ে গেছন। তাহলে ভবিষ্যতে আর কি রকম হবে যখন তোমার সম্প্রদায়ের লোকজন তোমাকে তোমার বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিবে ওই সময় যদি আমি যুবক থাকতাম আর ওই সময় যদি আমি জিন্দা থাকতাম তাহলে জিন্দা থাকবো কিনা তাও জানি না আবার যদি জিন্দা থাকি তাহলে তোমার সাহায্য করা সম্ভব না যেহেতু আমি অন্ধ আবার বয়বৃদ্ধ ওই সময় আল্লাহ রসুন বললেন আমার বাড়ি থেকে তাড়িয়ে দিবে কারণ তার কাছে মোসা আলি ইসলামকে তার লোকজন তাকে তাড়িয়ে দিয়েছে মোসা ইসলাম হিজরত করেছেন হিজরত করেছেন কিনা জানেন আপনারা আম্বিআ কারণ হিজরত করেছেন হিজরত না করলো হিজরত কিস্তিতে উঠলেন না আল্লাহুল যারা কবুল করে সবাই নিয়ে উঠো তো এটা তো একটু হিজরত কারণ হ্যাঁ কারণ পক্ষ থেকে আজাব আসবে আল্লাহ রব আলমিন তোমাকে বাছাবে আর ওদেরকে ধ্বংস করে দিবে আচ্ছা যে আল্লাহ রবুল আলমিন যে আল্লাহ রা আলমিন ধ্বংস করলেন আর মুসারি ইসলাম কে হেফাজত করলেন সে আল্লাহ তো এখনো আছেন জিয়াবুল আলমিন ইব্রাহিম আলী ইসালামকে হেফাজত করেছিলেন লস্কররা ওরা সকলে ইব্রাহিম আলী ইসলামে আগুন ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হো যার মধ্যে থাকে শান্তি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও হে আগুন আল্লাহ নির্দেশ বরদন ও সালামান আলা ইব্রাহিম সাথে সাথে হয়ে গেল হয়েছে আচ্ছা আবার একটু আর একটু ভেবেছেন চিন্তা একটু খেয়াল করি ইউরুস ইসলাম গেলেন মাছের পেটে মাছ তাকে গিলে ফেললো নিচে নিয়ে গিয়েছে গেছে রাত অন্ধকার এই অনুসারী ইসলামকে কে হেফাজত করলেন তারপর উদ্ধার করলেন কেমন আপনারা এটা সবাই জানেন তাই না উদ্ধার কর তা কে আল্লাহ তো আমরা কেন ভুলে যাই অনেক মানুষ আছে ক্লাসে দর্শ শুনে আকিদার দর্শ সবই শুনে কোন ক্লাসে আমি আকিদার সম্পর্কে কিছু বলি না বলেন তো আপনারা থাকে এই দুইটা তো কম্পালসারি অনেক মুসলমান এখানে শুনে বাইরে গিয়ে ওই আগের মতো দেশে কিভাবে আগের মতো দেশে কিভাবে বাবাই পড়ে দেশে হুজুর দেখে আর না এখানে বলে অমুকের মাঝারে দিয়ে দিয়ে কে বলেছেন এটা সাহাবেকার তারা বলেছেন ও আমরা শুনলাম মানলাম উফরান মানবো না শুনলাম কিন্তু মানলাম না সবাই বলি না আর সাহাবেছেন শুনলাম মানলাম যদি সাহাবাদের দলে থাকতে চান তাহলে হক জানলে হক মানবেন আর আমল করবেন বলুন ঈশ আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও আচ্ছা শুনেন। আল্লাহ রসুলাম ওরাক বললেন তারা কি বের করে দিবে তিনি বললেন হ্যাঁ যাদের কাছে ওহি এসেছে আকলাম আলিহিম আল্লাহ রসুল আলিহালাম সবার সাথে এইসব হিংসু করা লেগে গেছে তো তোমার সাথেও লাগবে তখন ওই ওরাকাবিন নবল বললেন ওই অবস্থা যেদিন তোমার হবে যদি ওই সময় আমি থাকি তাহলে আমি তোমার আমি তোমার যথাসাধ্য সর্বশক্তি দিয়ে আমি তোমার সাহায্য করব পরাকা ভিন্ন বলবেশরামান মানে সর্বশক্তি দিয়ে আমি তোমাকে সাহায্য করব। যদি আমি ওই সময় জীবিত থাকি কিন্তু তারপরে কিছুদিন ওহিয়াশা বন্ধ হয়ে গেল বুঝতে পারছেন ওহিয়া বন্ধ হয়েছে এরপরে শুনি বলছেন ইমাম বুখারি কাল আবনু وَأَخْبَرَنِي أَبُوْ سَلَمَةَ بْنُ عَبْدِ الرِّحْمَانِ أن جادر بن عبد الله الانصاري قال وهو يحدث عن فترة الوحي فقال في حديثه بين أنا أمشي إذ سمعت صوتا من السماء فرفعت بصري فإذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والأرض فرعبت منه فرجعت فقلت زملوني زملوني فأنزل الله تعالى তিনি যে ওহি কিছুদিন বন্ধ ছিল ওই ওহি বন্ধ বন্ধ থাকার সময় সম্পর্কে তিনি বলছিলেন এ সময় তিনি বলেন ওই ঘটনাটি আল্লাহ রসুন ইসলাম ওই হাদিজ হাদিজে কি বলেছেন বলছেন আমি আকাশের দিকে তাকালাম এই সময় ওই ফেরিসাকে দেখতে পেলাম যে ফেরিস্তা আমার কাছে ওই গাড়ে হেরা এসেছিলেন ওই গাড়ে হেরা গাড়ে হেরা কোন জায়গায় চিনেন তো মুহান ওই ফিরিজটা জমিন আকাশের মধ্যবর্তী স্থানে একটি কুর্সির উপর বসা তাকে দেখে আমার সঞ্চার হয় পড়ি তারপরে ফিরে আসলাম এসে বললাম জমিলি জম ওই আগের মতো আমাকে চাদর পড়াও লেপ পড়াও গরম কাপড় পরাও গরম কাপড় পরাও ওই সময় নাজিল হলো হে চাদর পড়া ব্যক্তি ওম দাঁড়িয়ে উঠো তুমি বসবে না কারণ নবীদের কাজ বসান তারা তৎপর থাকেন আর যারা তাদের উম্মত মজবুত তারাও নিরলস অলোসনা ঠিক না ও ঠিক যারা আল্লাহ রসুন উম্মত মজবুত ওরাও অলস না নিরলস উদ্যমী আপনি বসে থাকেন সারাদিন তারপরে আবার শুয়ে পড়ি তো ফজরের সময় উঠবো কিরকম বলে না এই যে গত সপ্তাহে একজন প্রশ্ন করল কিরকম উঠব আচ্ছা এই কথাটা পলসের কথা কার কথা জন্য চিরকালের জন্য থাকবে ওই কামাই ওই কামাই তুমি অপতৎপর আর অলস এটা কখনো হতে পারে না ঠিক বলেন তো আমরা যারা মুসলমান আমরা নিরলস হয়ে চলবসা অলস হব না আল্লাহ তুমি আমাদের তো দেখেন আল্লাহ রসুন ইসলাম বললেন আমাকে চাদর করা আবার রিপিট করলে সময় লাগবে তারপর নাজন হলো কি আবার উঠ আর কি করো আন্দির ভীতি প্রদর্শন করো জাহান্ন নিয়ে আসার চেষ্টা করো ওদেরকে বলো যদি তোমরা সিরক আর কুফরির পত পথে থাকো এই অবস্থায় মারা যাও তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম আর যদি আল্লাহর একত্রবাদ মেনে আমি যে রসুলো নবী কি বসির আর নদী বসির মানি নবী করিম সালাম সুসংবাদ দিতেন কিসের জান্নাতের আল্লাহর সন্তুষ্টির আর নদীর ভয় দেখাতেন কী থেকে রবের বরত্ব প্রকাশ করো মানুষের সামনে বলো এই সব তন্ত্র মন্ত্র সব ছেড়ে দাও দেব দেবী ছেড়ে দাও অমুক আর ছেড়ে দাও মানা তু ছেড়ে দাও দর্গা আর দুর্গা ছেড়ে দাও তোমরা যার ইবাদত করবে তিনি হবেন একমাত্র সব কিছু শরীর পাক রাখো আল্লাহর বিধি মেনে তুমি চলো চলো সুন্দর হয়ে চলো ইসলামী বিধানে আমি আমি ইবাদত করব। এটা যথেষ্ট কিছু লোক আছে শুধু আমি নিজে ইবাদতো চিন্তার পূজনে নেই গেল মসজিদে বাড়ি দিয়েছে দোষবিটিকে আরেকটা তার ছেলে নমাজ পড়ে না কি প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব সে মুসলমান হবে সে আমল করবে আর আরেকজনকে হকের পথে আহ্বান করবে আল্লাহ আমাদের তৌফিক দান করো না ইনশাল এই হচ্ছে পরবর্তীতে আবার ওহি এসেছে কি বলেন এই জন্য শেখুল ইসলাম রহমতুল্লাহ বলেছেন আল্লাহ রসুল সাল ইসলাম নবী হয়েছেন হল তখন তিনি ঠিক না কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কোন আয়াত গুলি সর্বপ্রথম নাজিল হয়েছে। তখন কি বলবেন তো আল্লাহ আমাদের বুঝার তো আগামী সপ্তাহে আসবে ইনশাল্লাহ ইসরাত আল্লাহর কাছে আমাদেরকে মাফ করুন আমাদের মা বাবাদেরকে মাফ করুন সমস্ত মুসলমানদেরকে মাফ আল্লাহ যা বলি সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দাও যা শুনলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দাও আমাদের আকিদা বিশ্বাস ঠিক করো পাঁচ সলা করার তৌফিক দাও আল্লাহ মাদের হৃদয়ত দাও আল্লাহ আমাদের ইলিম বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দাও আল্লাহ আমাদেরকে হক প্রচার করার তো অভিজ্ঞতা ইজ্জত বাড়িয়ে দাও কাহির কুফারদের ষড়যন্ত্রের থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো আমাদের দেশ গরিব বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের হেফাজত করো কাফিরদের চক্রান্ত আর ষড়যন্ত্র আল্লাহ তুমি দুলিশাত করে দাও আমিন নাস্তিক কাফের মুরতদের সর্বযত তুমি দুলিশাত করে দাও আমিন মুসলমানদের হিফাজত করো আমিন মুসলিম রাষ্ট্রগুলিকে হিফাজত করো انك انت السمিউল <سؤال> আলিম ওতব انك انت التওয়াবুর রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওবারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি